সালামু আলাইকুম ওরি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক মন্ডলী ইসলামী অর্থনীতির ওপরে আমাদের ধারাবাহিক আলোচনার একটা পর্যায় একটা পর্ব আজকে আমরা আলোচনা করব জুয়া ও লটারি সম্বন্ধে যুব সমাজের মাঝে এই জুয়া এবং লটারি প্রচলিত আছে বুড়োদের মাঝেও থাকতে পারে অকর্মণ্য বুড়ো যারা এই লটারির সঙ্গে জড়িত তারা দিবারাত্রি সেরা কাতায় ঘুম দিয়ে লাখ টাকার স্বপ্ন দেখে থাকে ভাবে যদি একটা টিকিট লেগে যায় লাখপতি হয়ে যাব এইভাবে একটা অনিশ্চিত আসার পথে সে পা বাড়ায় স্বপ্ন দেখে স্বপ্ন ধীরে ধীরে বড় হয় আর ধীরে ধীরে তার পকেট থেকে পয়সা ক্ষয় হতে থাকে অনেক সময়ে তার বিনিময়ে সে কিছুই পায় না আজীবন সে খরচ করে গেল আজীবন টিকিট কেটে গেল শেষকালে সে কিছুই পেল না আসলে হারজিত খেলা জুয়া বা লটারিতে বহু মানুষ হারে জিতে কম খুব কম মানুষ জিতে থাকে বহু মানুষের কাছ থেকে লুটে নেওয়া সম্পদ একজনকে দেওয়া হয় এক্ষেত্রে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়তোবা মাঝে ফাঁকে একটা দুটো মানুষ উপকৃত হয় কিন্তু সেই উপকার তার জন্য বৈধ না অবৈধ আর জিতে সবসময়ে সেই মানুষ যে মানুষ জুয়ার বা লটারির ব্যবস্থাটা করে থাকে যে কর্তৃপক্ষ লটারি ছাড়ে বা জুয়ার কারবার করে তারপর সেখান থেকে না পুরস্কার দেয় সেই সংস্থা সব সময় জিতে থাকে সব সময়কার জন্য জিততে থাকে আর কোনো সময়ে সে হার মানে না জুয়া ইসলামে হারাম ঘোষণা হওয়ার পশ্চাতে যে সমস্ত যুক্তি আছে তার কিছু আলোচনা করে ইসলামী বিধানে জোয়া কী সেটা বলে আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব যে ইসলামী জিনিস হালাল হতে পারে না এটা হচ্ছে হারান মুসলমানদের পক্ষে অর্থপার্জনে আল্লাহর বেঁধে দেওয়া নিয়ম ও পথ অনুসরণ করা একান্ত কর্তব্য যে পথ বেঁধে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রসুলের পক্ষ থেকে সেই পথে চলাই হচ্ছে একান্ত কর্তব্য কার্যকারণের মাধ্যমে ফল লাভ করতে চাওয়া উচিত আপনি যে কাজ করবেন সে কাজের বিনিময়ে পরিশ্রম পাবেন অর্থ পাবেন ঘর দিয়ে দরজা প্রবেশ করাই উচিত ছাদ দিয়ে না যেদিকে পয়সা আসবে ঠিক সেইভাবে আপনাকে সেই পথ অবলম্বন করতে হবে এটাই হচ্ছে ইসলামের লক্ষ্য জুয়া লটারি মানুষের মধ্যে ভাগ্য ভিত্তিহীন আশা আকাঙ্ক্ষার উপর নির্ভরতা গ্রহণের প্রবণতা জায়গায়। মনের ভিতরে এমন এক দুঃস্বপ্ন এমন এক দুরাশা তার মনের ভিতরে গুঞ্জন করে তার মনের ভিতরে উদয় হয় যে সে তার পিছনে ছুটতে থাকে মরিচিকার মতো দূরে মরুভূমিতে দেখবেন যখন খুব রোদ্রতপ্ত হয় তখন কি হয় মরিচিকা দেখা যায় মনে হয় যেন পানি তাই না মহাসমুদ্র যত ছুটবেন তত পিছিয়ে যাবে পিছাতে পিছাতে এমন সময় আসবে যে দেখবেন যে সেখানে কিছুই নেই আপনি হয়রান হয়ে যাবেন জোয়ার স্বপ্ন দেখে যারা তাদের মাঝেও রকম একটা প্রবণতা সৃষ্টি হয় অর্থ উপার্জনের জন্য যে সমস্ত চেষ্টা প্রচেষ্টা শ্রম ও কার্যকরণ অবলম্বনের উপর গুরুত্ব দেওয়া হয়েছে ইসলামে সে তা বর্জন করে ইসলামের দেখানো পথ গ্রহণ না করে জোয়ার মাধ্যমে সে নিজেকে বড়লোক করতে চায় সুতরাং ইসলামী দেখানো পথ নয় বলে এটা একটা হারাম জিনিস নম্বর দুই ইসলাম মুসলমানের জন্য অপর লোকের মাল হারাম করে দিয়েছে মুসলমানের জন্য অপর মুসলমানের মাল হারাম তো হারাম হলে তার কাছ থেকে তার নেয়া যেতে পারে কেবলমাত্র শরীয়ত সম্মত বিনিময়ের মাধ্যমে ব্যবসার মাধ্যমে কিংবা যে কোনো লেনদেনের মাধ্যমে যেটা বৈধ আছে সেই বৈধ উপায়ে অবৈধ উপায়ে আপনি কারো মাল নিতে পারেন না অল্প হোক অথবা বেশি যেহেতু আল্লাহ তালা বলছেন হে মুসলমানেরা হে ইমানদারেরা তোমরা আপসের মাল অন্যায়ভাবে ভক্ষণ করোনা বাতিল পদ্ধতিতে ভক্ষণ করো তবে যদি তোমাদের পরস্পরের সম্মতিক্রমে ব্যবসার মাধ্যমে হয় ব্যবসার লেনদেনের মাধ্যমে হয় তাহলে তোমরা খেতে পারো তাহলে তোমরা ভক্ষণ করতে পারো তোমরা আত্মহত্যা করোনা ইন হাকুম রাহিমা আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু অন্যায় মাল ভক্ষণ করা চলবে না বাতিল উপায়ে মাল গ্রহণ করা চলবে না কম হোক চাহ বেশি হোক এক লাখ টাকা হোক অথবা এক টাকা হোক অন্যায় খাবে না নম্বর তিন জুয়া খেলা খোদ জুয়ারি ও খেলোয়াড়দের মধ্যে গভীর শত্রুতা ও হিংসা প্রতিহিংসা সৃষ্টি করে ঠিক না বল যার সঙ্গে খেলবেন হ্যাঁ আপোষে তো বোঝা যাবে যে খুব হাসি মিষ্টি মিষ্টি হাসছে হ্যাঁ খুব খেলা খুঁজছে খুব যেন বন্ধু সবাই কিন্তু ভিতরে ভিতরে কি থাকে এমন হিংসা থাকে যে ওরটা আমি কি করে পাব, ওরটা আমি কি করে পাবো এই দানটা আমার হবে ও যেন না পাক আমি পাই ও যেন না পাই আমি পাই এভাবে একটা টেনশন থাকে ভিতরে যার মাধ্যমে বাহ্যিকভাবে বন্ধুত্ব লক্ষ্য করা যায় কিন্তু ভিতরে ওর পকেট থেকে মালগুলো বের করে আমার পকেটে ঢুকবে এই আশায় সবসময় সে চিন্তানিত থাকে সুতরাং তাদের আপোষের শত্রুতা হিংসা বিদ্দেশ হয়ে থাকে সৃষ্টি স্বাভাবিকভাবে এতে বিস্ময়ের কিছু নেই মুখের কথায় বাধ্যত মনে হবে তারা পরস্পরের প্রতি খুব বন্ধুত্ব ভাব রেখেছে কিন্তু আসলে তারা তলায় তলায় নিজে নিজের আক্রোশ রাখে ব্যর্থতার প্রতিহিংসায় সে জ্বলতে থাকে আর অপরের মাল নেওয়ার যে একটা পিপাসা সেই পিপাসায় সে ব্যস্ত হয়ে ওঠে ফলে নিজেকে জিতাবার এবং অপরকে হারাবার একটা প্রবণতা সৃষ্টি হয় খেলায় বাজি হেরে গেলে বিজিত ব্যক্তি ঋণ করে হলো আবার খেলতে শুরু করে হেরে গেছি তো আবার জিতব আশা থাকে একবার হেরে গেলে আবার জিতব পয়সা নেই ঋণ করো ফলে সে ঋণ করে খেলতে শুরু করে তখন সে আশা করতে থাকে যে সে যা হারিয়েছে তা আবার ফেরত পাবে এইজন্য সে বারবার খেলতে বাধ্য হয় আর বেশি বেশি অর্থ লুণ্ঠনের লোভ তাকে অন্ধ ও অপরিনামদর্শী করে তোলে তারপরে তার মুখে জিতার যে একটা লালা তার মুখে পড়তে থাকে মুখে পানি টস্টস করে জিতার জন্য খেলার ধারাবাহিকতা এরূপেই অবিচ্ছিন্নভাবে চলতে থাকে জয়ী ও বিজিত কেউ কাউকে ছাড়তে প্রস্তুত হয় না যে জয়ী হয় সেভাবে আরও জয় হবে আর যে পরাজিত হয় সেভাবে আমি আবার পরবর্তীতে জিতব এ কারণে জোয়া খেলার নেশা যেমন ব্যক্তির জন্যে বিপদ ডেকে আনে তেমনি সমাজেও কঠিন বিপর্যয়ের সৃষ্টি করে আর শুরু হয় তা সংসার থেকে জোয়া খেলতে খেলতে যখন সে নিঃস হয় তার পরিবারের অবস্থা কী হয় বুঝতেই পারছেন এই খেলা খেলোয়াড়দের সম্পূর্ণ অকর্মণ্য বানিয়ে দেয় যেহেতু তার নেশা থাকে যে এখান থেকে আমি জিতব এখান থেকে আমি বড়ো লোক হবো তখন সে তো আর তো কাজ করতে যাবে না সে শুধু খেলাতেই পড়ে থাকবে খেলাতেই পড়ে থাকবে খেলাতে পড়ে থাকবে শ্রম বিমুখ হবে কর্মবিমুখ হবে অকর্মণ্য হবে আর এখান থেকেই সে বড়ো লোক হওয়ার স্বপ্ন দেখবে তারা জীবনে অনেক কিছু গ্রহণ করে কিন্তু জীবনকে কিছুই দিতে পারে না তারা ভোগ করে কিন্তু উৎপাদন করে না জুয়ারি জোয়া খেলায় এতই মত্ত হয় যে তার নিজস্ব দায়িত্ব কর্তব্যের কথা সম্পূর্ণ ভুলে যায় বান্দার প্রতি আল্লাহর আরোপিত দায়িত্ব কর্তব্য সে পালন করতে পারে না নিজের পরিবার সমাজ ছেলে মেয়ে তাদের প্রতি যে একটা কর্তব্য আছে সে কর্তব্য পালন করতে পারে না এমনকি নিজের স্ত্রীর অলঙ্কার বন্ধক রাখে এমনকি নিজের স্ত্রীকেও এই জোয়ার পথে ঠেলে দিতে বিলিয়ে দিতে পিছপা হয় না নেশা এমন একটা জিনিস সেই নেশাতে পড়ে নিজের স্ত্রী নিজের প্রেমময়ী স্ত্রী যার সাথে তার বন্ধন আছে যে অর্ধাঙ্গিনী তাকেও সে বিলিয়ে দিতে পিছপা হয় না জুয়ার আকর্ষণ এতই তীব্র যে তার সম্মুখে অন্য কোনো আকর্ষণ মুহূর্তের তরফ টিকতে পারে না এইভাবে আস্তে আস্তে মানুষকে এই জুয়া ধ্বংসের দিকে ঠেলে দেয় আর শত্রুতা সৃষ্টি করে অনেক সময়ে যখন ধ্বংসের দিকে ঠেলে দেয় তখন অপরকে হত্যা করা এমন কি নিজে আত্মহত্যা করা পর্যন্ত সৃষ্টি হতে পারে এই জুয়া খেলা বা জুয়ার খেলাড়িদের মাধ্যমে যারা দেশের ক্ষতি করছে দশের ক্ষতি করছে সমাজের ক্ষতি করছে এই জুয়া খেলার মাধ্যমে মহান আল্লাহ কোরআন মাজিদে এই কথা উল্লেখ করেছেন যেহেতু জুয়ার অভ্যেসটা জাহেলি যুগের ছিল আল্লাহ আল্লাহতালা এক জায়গাতেই বলছেন ইয়েস আল আনিল খাম রিবাল মাইসের রাসুল্লাহ ওরা আপনাকে জিজ্ঞাসা করে মদ সম্পর্কে এবং জুয়া সম্পর্কে মদ হালাল না হারাম জোয়া হালাল না হারাম কলফি হিমা ইসমুন কাবির আপনি বলে দেন যে ওই দু জিনিসের মধ্যে বড় গুণা আছে ও ইসম হুমা আকবর হিমা এবারে হয়তো বা কিছু উপকার তো আছেই মানুষ মদ খেয়ে সামান্য উপকার লাভ করে স্বস্তি লাভ করে কিংবা সামান্য সময়ের জন্য হল দুঃখ ভুলে যায় কিছু উপকার আছে কিন্তু উপকার থাকলেও ওর গুণা ওর উপকার থেকে বেশি বড় যেমন মদ তেমনি জুয়া মোহান আল্লাহ এই জুয়াকে হারাম করে তার কোরআন এ ঘোষণা দিয়েছেন নিশ্চয়ই মদ জুয়া মূর্তি পূজার বেদী দেখেন মদ আর জুয়াকে কার সঙ্গে তুলনা করা হয়েছে পাশাপাশি মূর্তি পূজার এটা কি সিরকের আড্ডা তাই না শিরকের আড্ডা সিটকে সাথে সিরকের আড্ডার সাথে এই সমস্ত জিনিসগুলোকে উল্লেখ করা হয়েছে মদকে এবং জোয়াকে ওয়াল আসলাম ভাগ্য নির্ণায়ক স্বর ভাগ্য নির্ণায়ক স্বর মানে সে যুগের ছিল ওই তীর রাখা থাকতো সফর করব না করব না একটাতে করো একটা করো না করলে শুভ একটা অশুভ তারপরে এইভাবে টেনে দেখত যদি শুভ হতো করতো অশুভ হলে করতো না এরকম ভাগ্য পরীক্ষার ব্যাপার আমাদের আসে না নেই আমাদের আছে আমরা অনেক জায়গাতে দেখেছেন কোথাও ফাল্নামা কোথাও পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করা হয় কোথাও হাত বিচার করে করা হয় ইসলাম এটা যায় না যায় এটা না যায় তো এই সমস্ত জিনিসকে একসঙ্গে বলা হয়েছে যে এগুলো হচ্ছে রিডস অপবিত্র নাপাক ফাজতানিবু তোমরা এর থেকে দূরে থাকো এই সমস্ত জিনিস থেকে দূরে থাকো জোয়া থেকে দূরে থাকো লাল্লা কুমতুফ লেহন যাতে করে তোমরা সফল হতে পারো যদি একজন সফল মানব হতে চাও একজন সফল মুসলিম হতে চাও দুনিয়া এবং আখেরাতে সফল হতে চাও তাহলে এই সকল জিনিস থেকে তার মধ্যে একটা জিনিস হলো কি জুয়া এই জুয়া থেকে দূরে থাকো জুয়ারিরা জুয়া থেকে জুড়ে থাকো তাহলে সফল হতে পারবে জেনে রেখো আল্লাহ মানুষের সৃষ্টিকর্তা মানুষের প্রকৃতি জানেন তাই না গাড়ি যে তৈরি করেছে সে ইঞ্জিনের খবর বেশি জানবে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আমাদের সাথে দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা सत्य देख सत्य उन्मोचन प्रति शुक्रवार रुन सम्प्रचार सकाल साढ़े सतटा देखा सकल समस्थान एक कथार मध्य अपना ইসলামী প্রশিক্ষণ পরবর্তী অনুষ্ঠান প্রিয় দর্শক মন্ডলী আমরা যে কথা আলোচনা করছিলাম তা হলো জুয়া কিছু সমাজে অসামাজিক মানুষ আছে যারা জুয়া কাণ্ডে জড়িত জুয়ারি তারা জুয়া খেলে খেলে নিজেদেরকে নিশ্চয় করে ফেলেছে এবং সমাজকে নিঃস করতে চলেছে নিজের সংসারকে নিঃস করতে চলেছে এমন কিছু লোকের কথা মহান আল্লাহ বলেছেন যে এদের পেছনে কিন্তু এদের আছে আর করে তারা জোয়া খেলাতে মত্ত হয় জোয়ার নেশাতে ফেসে যায় আল্লাহ তালা সে কথা বলেছেন তিনি যেহেতু সৃষ্টিকর্তা আর মানুষের প্রকৃতি সম্পর্কে তিনি বেশি ওয়াকি ফাল তিনি বলছেন ইন্নামায়ুরে দোষয়ে তানু এই জুয়ার মাধ্যমে এবং মদের মাধ্যমে তোমাদের মাঝে শত্রুতা সৃষ্টি করে বিদ্বেষ সৃষ্টি করে জোয়া যখন চলে কিংবা মদ যখন খায় তখন মানুষ বুঝতেই পারছেন এগুলো তো আমাদের সমাজে দেখা জিনিস আমরা তো বুঝি কিন্তু তারা বুঝে না যারা এতে মতো আছে জোয়ার মাধ্যমে শত্রুতা সৃষ্টি হয় এবং জোয়ার মাধ্যমে আপোষে বিদ্বেষ সৃষ্টি হয় আজকালকার যুগে নেট মাসাল টিভি নেট আল্লাহর জিকির থেকে দূরে সরিয়ে রাখছে তবে বলবেন যে আমি তো ভালো প্রোগ্রামই দেখছি তাহলে তো আল্লাহ জিকিরই করছি কিন্তু প্রাসঙ্গিক ভাবে এই টিভি যে আমরা দেখছি আপনারা এই কথাও জানেন আল্লাহ তালা এই কথাও বলেছেন ইন্নানা মারাতুম বিশ্বু মানুষের মন হচ্ছে মন্দ প্রবণ তাই না কত সো চ্যানেল আছে এতে এই কত সো চ্যানেলের মাঝে টিপতে টিপতে টিপতে তাতে ভালোও আছে মন্দও আছে তবে মন্দের থেকে ভালো কি কম আছে তাই না কিন্তু যখন ভালোটা আসে তখন ভালোটা রাখতে ইচ্ছা হয় নাকি মনটা ইচ্ছা হয় তারপর একটা কি দেখি তাই না মানুষের মন মন্দ প্রবণ এতে ভালো আছে ঠিকই সব সময় শয়তান মানুষের মনকে সরিয়ে নিয়ে চায় আল্লাহর জিকির থেকে কীভাবে ওকে সরাবো মদ খাইয়ে দাও আল্লাহর জিকির থেকে সরে যাবে জুয়াতে ফাঁসিয়ে দাও আল্লাহর জিকির থেকে সরে যাবে গান বাজনাতে মাতিয়ে দাও আল্লাহর জিকির থেকে সরে যাবে ঠাক্টা ফিল্মে লাগিয়ে দাও আল্লাহর জিকির থেকে সরিয়ে যাবে খেলা যুবকরা ঘন্টার পর ঘন্টা খেলা দেখে যাচ্ছে বলে আমি হারাম কিছু দেখিনি খেলা দেখছি কিন্তু আল্লাহর জিকির থেকে সরে আছে না আমাদের আল্লাহর জিকির করতে হয় তাই না আল্লাহ শরণ আমাদের রাখতে হয় একটা স্মরণ হচ্ছে মুখে একটা হচ্ছে মনের ভিতরে মনের ভিতরে আল্লাহর আনুগত্য থাকবে সেটা আল্লাহর জিকির আর সাময়িক ভাবে স্মরণ করতে হয় এমন কি প্রসাব পায়খানার আগে এমনকি স্ত্রীর সঙ্গে মিলনের আগেও আল্লাহর জিকির করতে হয় তাই না সবসময় জিকির করতে হয় আবার যেখানে জিকির বন্ধ হয়ে যায় তার জন্যে আবার ইস্তেকফার করতে হয় পায়খানা ঢোকার আগে কি বলেন আপনারা পায়খানা যখন যান প্রসাবখানায় যান তখন কি দোয়া পড়েন আল্লাহ নেওয়া উ খুবসুয়াল খাবার আসে জিকির করলেন না করলেন না তারপরে কাজ সারা হয়ে গেল যখন বেরিয়ে এলেন তখন কি বলেন গোফরানাক গোফরানাক মানে কি গোফরানাক মানে হ্যাঁ আল্লাহ তোমার ক্ষমা চাইছি কি এমন পাপ করেলেন যে ক্ষমা চাচ্ছেন কি এমন পাপ করলেন পায়খানার ভেতরে বাথরুমের ভেতরে যে আপনি আল্লাহ বলছেন আল্লাহ ক্ষমা দাও ওলামারা বলছেন যেহেতু এতক্ষণ আপনি বাথরুমে থাকলেনা বাথরুমে আল্লাহর জিকির হয় না তাই না তো আল্লাহর জিকির না হওয়ার জন্য যে একটা ত্রুটি হলো তার জন্য আল্লাহর কাছে কি চাওয়া চায় ক্ষমা চায় গোফরানাক শান সব সময় মানুষকে আল্লাহর জিকির থেকে দূরে সরিয়ে রাখে শয়তান আল্লাহর জিকির হোক এটা চায় না আর শয়তান ভালো জিনিস ভুলিয়ে দেয় খারাপ জিনিস মনে করিয়ে দেয় এই হাদিসে আছে না যে যখন আজান হয় তখন শয়তান পালিয়ে যায় তাই না শুধু পালিয়ে যায় না পাত্র পাততে পালায় আবার যখন আজান বন্ধ হয়ে যায় ফিরে আসে এবং বান্দাকে নামাজের ভিতরে যেমন বললাম ওই রকম মনে করতে থাকে সবসময় মনে করতে থাকে একটা সত্যি ঘটনা অবশ্য শোনা কথা বলছে আসরের সময় চার রাখ নামাজ না তাই না আসরের সময় চার রাখতে নামাজ এক জামাত ইমাম সাহেব নামাজ পড়েছেন তিন টাকা তিন এক সালামের হিসাব করি আমার তিনটে দোকানের হিসাব হয়েছে এক দোকানের হিসাব বাকি তার মানে টাকাতে আমার হয়েছে চার টাকা থাইনি বুঝলেন এসে ওই মানুষের পেছনে নামাজের পেছনে লাগে যে জিনিস তার স্মরণে থাকে না সেই জিনিস করতে লাগে আল্লাহ স্মরণের জন্য আকমি সালাতা লে জিক্রি আমার স্মরণের জন্য বিশেষ ভাবে জন্য নামাজ কায়ম করো কিন্তু শয়তান না যে নামাজি নামাজের ভিতরে আল্লাহকে স্মরণ করুক মনকে ফিরিয়ে দেয় নামাজ পড়ছেন মন পরে আছে বাড়িতে নামাজ পড়ছেন মন পরে আছে স্ত্রীর কাছে নামাজ পড়ছেন মন পড়ে আছে ব্যবসাতে নামাজ পড়ছেন মন পরে আছে আপনার অন্য কোথাও তাই না হয় না হয় না আর যারা টিভিতে লেগে থাকে তারা টিভি বন্ধ রেখে যে নামাজ পড়তে চায় কি হলো এরপর কে জিতলো এরপর কে হারলো এরপর কোন সিনটা এলো এরপর কোন প্রোগ্রামটা হলো তখন নামাজ পড়তে পড়তে সমস্ত শয়তান একটার পর একটা উদয় উদয় সৃষ্টি করে সন্ধ্যা লাগলেই যেমন একটার পর একটা আকাশে তারা ফোটে আর এইরকম আপনার মনের ভিতরে এইভাবে উদয় হয় ফলে আপনার নামাজ আসলে কি হয় নামজ নামাজ বরবাদ হয়ে যায় কোনো কোনো নামাজের ১০ ভাগের এক ভাগ সব লাভ হয় কারো আট ভাগের এক ভাগ কারো ছয় ভাগের এক ভাগ কারো চার ভাগ হাদিসের কথা এটা সম্পূর্ণ সবাব লাভ যে নামাজির হয় সে নামাজই খুবই কম বুঝতে পাচ্ছেন প্রিয় দর্শক মণ্ডলী সামান্য সময় আমাদের কাছে আছে যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন আসসালাম আলাইকুম ফুটবল খেলা এটা হারাম কি হালাল এটা পরিষ্কার জায়েজ নয় ওটাকে জুয়া জুয়া নয় এটা আমার কোশ্চিন প্রশ্ন হলো ফুটবল খেলা জায়জ কি না আর একটা প্রশ্ন যে টাকা দিয়ে ফুটবল খেলা সেটা কি জুয়া দুটো প্রশ্ন ফুটবল খেলা যে কোনো ইসলামে সেই খেলা জায়েজ যে খেলাতে জেহাদি অথবা শারীরিক অথবা দিনের কোনো উপকার আছে যদি কোনো উপকার না থাকে ক্ষতি থাকে তাহলে সে খেলা যায়জ না তবে শর্ত আছে যেমন ফুটবল এতে শারীরিক উপকার আছে কিন্তু তাতে শর্ত আছে যেন নামাজ নষ্ট না হয় যেন লেবাস হাঁটুর ওপরে না থাকে ইত্যাদি ইত্যাদি আমি আমার যুব সমস্যা তার সমাধানে যুবক ও খেলাধুলা পর্যায়ে লিখেছে এইসব শর্তগুলো উল্লেখ করে বলা হয়েছে যে ফুটবল খেলা যায়জ তবে তার শর্ত আছে বাকি থাকলো যে কোনো খেলা যখন জুয়ার পর্যায়ে পরে কিভাবে পরে জুয়ার পর্যায়ে মনে করুন টিম এক একটা টিম টাকা দিল টাকা দেওয়ার পরে সবাই মিলে টাকা দিল তিনশো তিনশো কিংবা পাঁচশো পাঁচশো করে টাকা জমা করলো দিয়ে বলা হলো যে টিম জিতবে সে এত পুরস্কার পাবে এটা হচ্ছে জুয়ার পর্যায়ে ভুক্ত টাকা জমা করে তারপরে সেই টাকা যে জিতবে কেউ পাবে কেউ পাবে না এটা জোয়ার পর্যায়ে ভুক্ত গুনমুন ওয়া গুণ কেউ লাভ করলো আর কেউ নকশান করলো এটা জোয়ার পর্যায়ে ভুক্ত কিন্তু যদি ফুটবল খেলা অন্য তৃতীয় পক্ষ থেকে ছাড়া হয় যেমন সমস্ত টিমকে বলা হলো যে জিতবে তাকে এই পুরস্কার দেওয়া হবে কিন্তু সেই পুরস্কারের টাকাটা তৃতীয় পক্ষে তাদের মধ্যে থেকে নয় তাহলে পরে সেই খেলাতে যে জিতবে তাদের সেই পুরস্কার গ্রহণ করা এটা জোয়ার পর্যায়ে ভুক্ত না এটা হচ্ছে পুরস্কার এবং এটা ওই জোয়ার পর্যায়ে পড়বে না আর কোন প্রশ্ন আছে আসসালাম আমাদের কিছু মুসলিম ভাইদের মধ্যে যে সুদ খাওয়া এটা হতে পারে না সুদ সুদি মুসলিমদের কাছ থেকে হোক চাহে অমুসলিমদের কাছ থেকে হোক সুদ খাওয়া দারুল সালামেও হারাম দারুল হারবেও হারাম মানে সব জায়গাতেই সুদ হারাম যেটা আল্লাহ তালা হারাম করেছেন সেখানে তো আর বলেননি যে অমুসলিমদের দেশ হলে হালাল আর মুসলমানদের দেশ হলে হারাম তা না মুসলমানের রক্ত মাল নিশ্চয়ই হারাম কিন্তু তার মানে এই নয় যে অমুসলমানদের মাল আপনার জন্য হালাল অন্যায়ভাবে মাল গ্রহণ করলে সেটা আপনার জন্য হারাম তেমনি সুদ তার কাছ থেকে অন্যায়ভাবে আপনি গ্রহণ করবেন তার জন্য আপনার হারাম হবে এটা হালাল না চাহে মুসলমানদের কাছ থেকে হোক চাহে অমুসলমানদের কাছ থেকে হোক আপনার সুদ সুদি হারাম হারামি সেখানে যে তাদের কাছ থেকে এলে পরে সেটা আপনার জন্য হালাল হয়ে বেরিয়ে আসবে না তা না সেটা আপনার জন্য হারামি প্রিয় দর্শক মন্ডলী আমাদের সময় শেষ হয়ে গেছে আশা করব আগামী তো আপনারা আমাদের সাথে থাকবেন আল্লাহ আমাদেরকে তো ফিকদের মাসাল্লাহ নবীন মোহাম্মদ ও আল্লাহ ওয়াসবিহি আজমাই कयक फोटा पानी एकजुन तृष्णा मेटाते परे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 मुक्त दान कर रेखे स्रष्टाचाल करते हैं मानवतार समाधान ডোনে জাকাত পাঠিয়ে দিই টিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রায়ন ব্যাংকোড আটচল্লিশহাম ইউকে পোস্ট কোড বিট থ্রি সুইফ কোড আই বিও বি জিবি ডাবল পাউন্ড অ্যাকাউন্ট ইসলাম যে করে অধিকারের রক্ষা শততার সমর্থন ইসলাম সবার থেকে ভিন্ন কেন জানতে চান তাহলে দেখুন ইসলামের বৈশিষ্ট্য শুধু পিস টিভি বাংলায় দেখুন ইসলামের বৈশিষ্ট্য প্রতি মঙ্গলবার সন্ধ্যার পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে ভিস টিভি বাংলায়